এই হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে কয়েকটি চিঠি নিয়ে আলোচনা করেছিলাম এই চিঠিগুলো আরবের বাইরে বহির্বিশ্বে ইসলামের সম্প্রসারণের ইঙ্গিত দেয় চিঠিগুলো পাঠানো হয়েছিল হুদায় বিয়ার সন্ধির পর আর খাইবার যুদ্ধের পরেই মোতার যুদ্ধের মাধ্যমে ইসলামের বৈশ্বিক মিশন বাস্তবায়ন শুরু হয় রসলাস্লাহ আলী ওয়াস্লামের জীবনের এই পর্যন্ত যতগুলো জিহাদ হয়েছে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 ষষ্ঠ বছরে আরবের দুটি গোত্র জুদাম এবং লাখান গোত্রের হাতে রসল সাল আলী আসলামের সাহাবি দিহিয়া আল কালবি রাজ আনহু আক্রমণের শিকার হন এর প্রত্যুত্তরে রসল সাল আলি ওয়াসলাম জায়দিন হারিসা রদ আনহুর নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করেন এবং জুদাম গোত্রকে তারা পরাস্ত করতে সক্ষম হন একই বছরে মুদাস এবং কোদাহা গোত্র জায়েদ বিন হারিসা এবং তার সৈন্যদের আক্রমণ করে। হুদাইবিয়া সন্ধির পর মুসলিমদের বিরুদ্ধে আরবের উত্তর দিকের গোত্রগুলো সামরিক তৎপরতা বেড়ে যায় বিষয়টা বেশ গুরুতর পর্যায় ধারণ করে যখন তারা আল হারিস ইবেন আল ওমায়ের আল আসাদিকে হত্যা করে আল হারিস ছিলেন আল্লুর সাল্লাহ আলী ইসলামের পক্ষ থেকে রোমান গভর্নরের কাছে প্রেরিত দুধ দামাসকাসের রাজার কাছে দুধ পাঠানো হলে সে কোন পাত্তা তো দেয়ই নি উল্টো মদিনা আক্রমণের হুমকি দেয় অন্যদিকে জাত একটি দলকে তারা সে অঞ্চলের লোকদের ইসলামের দিকে আহ্বান করেন কিন্তু তারা এর জবাব দেয় তীর তাদের হামলায় আমর এ বিন ছাড়া সবাই মারা যান এই ঘটনাগুলো ঘটে মূলত শামে তৎকালীন শাম ছিল রোমান সাম্রাজ্যের মদক পুষ্ট তারা শামের মুসলিমদের উপর অত্যাচার করতে থাকে মানের গভর্নর মুসলিম হয়েছে এই খবর শুনে তারা তাকেও হত্যা করে এই সমস্ত ঘটনা মোতার যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে এই যুদ্ধ ছিল মুসলিম এবং রোমানদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সিরাতে এটাই একমাত্র যুদ্ধ যেখানে রসলাস্ল আলিউস্লামের সরাসরি অংশগ্রহণ না থাকা সত্ত্বেও এই যুদ্ধকে গাজে আখ্যা দেওয়া হয়েছে সাধারণভাবে রসলাস যে সব যুদ্ধে থাকতেন সেগুলোকে বলা হতো গাজওয়া আর তিনি না থাকলে সারিয়া তাৎপর্যের দিক থেকে তাই মহতার যুদ্ধ বদর ওহুদের কাতারে চলে আসে রোমানদের ভূমি আক্রমণ করার জন্য হিজরি অষ্টম বর্ষে আল্লাহ রসুলিদের আহ্বান করলেন তিন হাজার জনের একটি শক্তিশালী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাধারণত কোন অভিযান পাঠানোর সময় আল্লাহ রসুল্লাহু আলী আসালাম একজন আমির নিযুক্ত করে দিতেন কিন্তু এবারে তার ব্যতিক্রম হলো। তিনি ক্রমানুসারে তিনজন সাহাবিকে আমির হিসেবে নিযুক্ত করলেন বললেন আমির হচ্ছে জায়দেন হারিসা যদি সে শহীদ হয় তাহলে জাফির বিন আবি তালিব আর যদি সেও শহীদ হয় তাহলে আব্দুল্লাহ এবেন রাওয়াহা আল্লাহ আলী আসলাম জায়দ এবেন হারিসা রাদিল্লা আনহুকে ঠিক সেই স্থানে যেতে আদেশ করলেন যেখানে আল হারিস এবেন আল ওমায়র আল আসাদ রাদেলহ আনহুকে হত্যা করা হয়েছিল সাহাবিদের জন্য এই অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ ইতোপূর্বে রসৌল্লা ছাড়া এত বড় বাহিনী নিয়ে তারা কোথাও যুদ্ধ করতে চাননি এছাড়া তিনজনকে আমির হিসেবে নির্ধারণ করে দিয়েছেন যে কারণে সম্ভবত জাইদ এ হারিসা এবং জাফর আবি ধারণা করতে পেরেছিলেন যে তারা এই যুদ্ধে শহীদ হবেন অভিযানের আগে আল্লাহ রসুল্লাহু আলী আসলাম সবাইকে উদ্দেশ্য করে বলেন তোমাদের উদ্দেশ্যে আমি নসিহত করছি তোমরা আল্লাহকে ভয় করবে এবং নিজেদের প্রতি সদয় হবে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 যখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন হল নবীজ সাল্ল আলী আসলাম সবাইকে বিদায় জানাতে এলেন তাদের জন্য দোয়া করলেন বললেন আল্লাহ তোমাদের রক্ষা করুক এবং আমাদের মাঝে আবার ফিরিয়ে আনুক তোমাদের সেদিন ছিল শুক্রবার আব্দুল্লাহ রহু ভাবলেন আচ্ছা আমি তো একা মানুষ আমি একটু পরে বেরোলে আর কি এমন হবে আল্লাহ রসুল্লাহু আলী আসলামের সাথে জুমা আদায় করে তারপরেই বের হই এরপর মূল বাহিনীর সাথে যোগ দেব সঙ্গ আল্লাহ জন্য সালিউ হয়ে থাকতেন আবদুল্লাহ আল্লাহর সাথে জুমা আদায় সুযোগ থেকে বঞ্চিত হতে চাইলেন না কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাজের চেয়ে আরো দামি কাজ হাতছাড়া হয়ে গেল জুমার সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিউসলাম বিষয়টা খেয়াল করলেন আবদুল্লাহমেন রাহাকে ডেকে জিজ্ঞেস করলেন এ কি তুমি পেছনে পড়ে আছো যে আবদুল্লাহ রা উত্তর দিলেন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 আব্দুল্লা রাহা জিহাদ করেননি তিনি একটু সেই বাহিনীর সাথে যোগ দিতে চেয়েছেন। সেটাও আলস্যের কারণে নয় তিনি চেয়েছেন আল্লাহ রসোল্লার সান্নিধ্যে আরও কিছু সময় থাকতে কিন্তু এটাও আল্লাহ আলী পছন্দ করেননি আর যারা জিহাদকে সম্পূর্ণ পরিত্যাগ করেছে তাদের অবস্থা নিঃসন্দেহে আরো শোচনীয় আলী সাহাবিদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন পেছনে বসে থাকার কোনো অজুহাত নেই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 কোরআন হাফিজ ওবাই বিন কাবরুল্লাহ আনহু রসল্লা আলী আসসালামের সেক্রেটারি হিসেবে কাজ করতেন মহাজ বিন জওয়ালের মতো আলিম ওসমা ইবেন আফান কিংবা আব্দুর রহমান এ বিন আউফের মতো ধনী যারা জিহাদের অর্থায়ন করতেন তারা সবাই জিহাদের জন্য বের হয়েছিলেন তাদের জ্ঞান সম্পদ বা কাজকর্মের দক্ষতা তাদের পেছনে থাকার কোন অজুহাত হয়নি স্বয়ং আল্লাহ রসুলি বলেছিলেন ইস আমি যদি সেনা দলের সাথে যোগ পারতাম ফিরে আসা যাক মু আলোচনায়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 উঠে দাঁড়ালেন ভাইরা তোমরা কি সেই জিনিসকে আমরা আমাদের সংখ্যা বা শক্তি দিয়ে যুদ্ধ করছি না আমাদের শক্তি হলো আমাদের দিন কাজে এগিয়ে চল ভাইয়েরা এগিয়ে চল আমাদের জন্য দুটো ভালো পরিণতি অপেক্ষা করছে হয় শত্রুর বিরুদ্ধে বিজয় নয়ত শাহাদা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 ভর করল সাহস আর অনুপ্রেরণা আবার সবার মাঝে জিহাদে হারিয়ে যাওয়া মেজাজ ফিরে এলো মাত্র তিন হাজার সৈন্য দল নিয়ে দুই লক্ষ বাহিনীর বিশাল শত্রু সেনার সাথে লড়াই করার মতো প্রায় অসাধ্য কাজটি সাধনের ব্যাপারে সাহাবিরা দৃঢ়চিত হলেন মুসলিমরা দাঁড়িয়ে আছে মোতার ময়দানে আবুহরাইরা দিল্লানহ তখন সবে মুসলিম হয়েছেন সেই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর একজন সৈনিক ময়দানে দাঁড়িয়ে আবুহরাইরা অবাক হয়ে দেখছিলেন দুই লক্ষ সৈন্যীর শত্রুবাহিনীকে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 বিষয়টা একজন প্রবীণ সাহাবি নজর করলেন মনে হচ্ছে দেখুন না আমরা কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তখন তিনি বললেন শোন বদর যুদ্ধে তুমি আমাদের সাথে না সেদিন আমাদের বিজয় সংখ্যার চড়ে আসেনি কথাটা মনে রেখ সাবিতে আনহু এক অভিজ্ঞ সাহাবি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 আল্লাহ তাদেরকে বিজয় করেছেন জাহিলিয়াতের মানদণ্ডে সংখ্যা আর শক্তিমত্তায় সব কিন্তু ইমানের মানদণ্ডে সংখ্যায় শেষ কথা নয় বরং আল্লাহ সুবান ওয়াতাল সাহায্যই যুদ্ধের ফলাফল নির্ধারক জায়দিন হারিসের আদানহ ছিলেন এই যুদ্ধের প্রথম আমির তার হাতে মুসলিম বাহিনীর পতাকা পথ করে উঠছে সবাই দেখল বীরের মতো জাইদেবেন হারিসের সামনে দিকে ছুটে গেলেন সেই চেহারায় কোন ভয় নেই নেই কোন সংখ্যা শত্রুপক্ষের পুহ ভেদ করে তাদের বাহিনীতে ঢুকে পড়লেন অকত ভয় এই যুবক যুদ্ধ করতে করতে একসময় শত্রুদের বসা আর বল্লমের মাঝে অদৃশ্য হয়ে গেলেন তাকে আর দেখা গেল না চার দিক থেকে তীর আর বর্ষা ধে তার দিকে তিনি যুদ্ধ চালিয়ে গেলেন যতক্ষণ না বর্ষার আঘাত তাকে থামিয়ে দেয় শরীর দিয়ে ফিমকি দিয়ে রক্ত বেরোচ্ছে শত্রুদের বর্ষা তার রক্তে ভিজে একাকার হয়ে যাচ্ছে জাইদিন হারিসা রাদিলহু আল্লাহর পথে শহীদ হয়ে গেলেন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 সেই খোঁড়াকে কাজে লাগাতে না পারে মুখে কবিতা পড়ছেন আর একের পর এক হামলা সামলে নিচ্ছেন অনায়সে পতাকা ছিল তার ডানহাতে শত্রুরা তার ডানহাত কেটে ফেলল তিনি এবার বাম হাতে পতাকা নিলেন শত্রুরা বাম হাতও কেটে ফেলল দুই কাটা হাত দিয়ে গল গল করে রক্ত হচ্ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই সেই কাটা দুই হাত দিয়েই জাফর ইসলামের পতাকা বুকে জড়িয়ে ধরলেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল তার শরীর শাহাদ তাকেও হাতছানে দিয়ে ডাকছিল জাফর শহীদ হয়ে গেলেন তার রবের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ হল জাফরের শরীর এখানে সেখানে কম করে হলেও নব্বইটি জখমের চিহ্ন সেই জখমগুলোর কোনটি তার শরীরের পেছনে না সবগুলোই সামনে তিনি পিছু হটা মানুষ ছিলেন না একত্রিশ বছর বয়সে জাফর এই তো সেদিন মাত্র আবেসিনিয়া থেকে মদিনায় ফিরে এসেছিলেন কিন্তু আল্লা রসুল্লাহু আলিয়াস্লাম তাকে নিজের কাছে আটকে রাখেননি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 আব্দুল্লাহমেন রাহা দিল্লোর এক ভাই তাকে এক টুকরো মাংস খেতে দিয়েছিল খেলে শরীরটা একটু চাঙ্গা হবে তিনি মাংসে কামড় দিলেন কিন্তু খাওয়ার মাঝখানে যুদ্ধের কোলাহল শুনে সম্বিত ফিরে পেলেন তিনি নিজেকে বলে উঠলেন আরে আবদুল্লাহ তুমি এখনো বেঁচে আছো এই বলে মাংস টুকরোটা দূরে ছুঁড়ে মেরে ময়দানের দিকে ছুটে গেলেন কিছুক্ষণ পরেই তার স্বপ্ন পূরণ হল আব্দুল্লাহমেন রওয়াহা হন্যে হয়ে শাহাদাতে সন্ধান করছিলেন শাহাদাতও তাকে পরম মমতায় আলিঙ্গন করে নিল শত্রুরা তাকে হত্যা করল তিনিও লাভ করলেন তার কাঙ্ক্ষিতে সম্মান শাহাদা তিন আমের একে একে শহীদ হয়ে গেলেন কিন্তু মুসলিমরা ময়দানের যুদ্ধ চালিয়ে যাচ্ছে ততক্ষণে দিনের আলো নিভু নিভু আবদুল্লা ইমান রওয়াহের হাত থেকে পরে যাওয়া পতাকা তুলে নিলেন সাবিতে বিন আরকামরাদের আনহ পতাকা হাতে নিয়েই তিনি নিজেকে নিজে আমের ঘোষণা করেননি বরং চাচ্ছিলেন একজন যোগ্য লোকের হাতে পতাকাটা তুলে দিতে সাবিদ এবেন আরকাম রাজিল্লাহ আনহু নিজেও একজন অভিজ্ঞ যোদ্ধা তিনি বদরা যুদ্ধ করেছেন সত্যি বলতে তিনি নিজেই আমির হবার যোগ্য ছিলেন কিন্তু তিনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইলেন যে মুসলিম বাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আনতে পারবে পতাকা হাতে তুলে বললেন ভাইয়েরা আমাদের মধ্য থেকে একজন আমের নির্বাচন করো। করা বললেন আপনি এই দায়িত্ব পালন করুন সাবিদ বললেন না আমি সেটা করব না সাহাবিরা এরপর খালিদ ওয়ালিদ রাজিল্লাহ আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন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 শহিদ হওয়া জন আমিরের ব্যাপারে আল্লাহর রসুল বলেন তারা এখন যেখানে আছে সেখানেই বেশি সুখে আছে আর খালি দেবেন ওয়ালিদকে সেই দিন আল্লাহ রসুল্লাহ আলী আসলাম একটা নতুন নাম দেন সাইফুম মিন সুইয়ুফিল্লা আল্লাহর তলোয়ারদের মধ্যে একটি তলোয়ার আল্লা রসুল্লাহ আলী আসলাম উপযুক্ত নামকরণই করেছিলেন খালিদেবেন ওয়ালিদ আর কোনো যুদ্ধে পরাজিত হননি রাত নেমে এলো। যুদ্ধে বিরোধী হলো। আনা যায়। যদি তারা দ্রুত পিছু হঠান তাহলে শত্রুরা তাদের ধাওয়া করে ধরে ফেলতে পারে সামরিক বিদ্যায় খালি ছিলেন একজন মেধাবী সেনাপতি তিনি এমন একটা কৌশল বের করলেন যাতে মুসলিমরা পশ্চাদোপসারণ করবে ধীরে ধীরে কিন্তু শত্রুরা মুসলিমদের ধরতে পারবে না তিনি সবাইকে বললেন সবাই যেন আরও খানিক্ষণ ধৈর্য ধরে রাতের অন্ধকারে তিনি ডান পাশে সৈনিক দলকে বামপাশে আর বাম পাশে সৈনিকদেরকে ডান পাশে স্থানান্তর করলেন সামনে সৈনিকদেরকে পাঠিয়ে দিলেন পেছনে পতাকাগুলোর অবস্থানও বদলে দিলেন খালিদের এই কৌশল করলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে রোমানরা মুসলিম বাহিনীর নতুন চেহারা দেখে ভাবল নিশ্চয়ই মুসলিম বাহিনীতে অতিরিক্ত সৈন্য যোগ হয়েছে তারা বলে করতে লাগল মুসলিমরা যদি এত অল্প সৈন্য নিয়ে আগের দিন ময়দানে টিকে থাকতে পারে তাহলে নতুন সৈন্য নিয়ে না জানি তারা কি করবে এই ভয়ে রোমানরা বেশ মুশে পড়ল এবং পিছিয়ে গেল খালিদ ঠিক এটাই চাচ্ছিলেন এই সুযোগে তিনি পুরো বাহিনী নিয়ে নিরাপদে ফিরে এলেন। পুরো মুসলিম ধ্বংস হতে পারত কিন্তু খালিদ বিনিদ রাজ আনহোর অসাধারণ কৌশলকে কাজে লাগিয়ে আল্লাতলা সেই বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরে আনলেন দুই লক্ষ সৈনিকের মোকাবেলায় এই যুদ্ধে মুসলিমদের মধ্যে মাত্র দশজন শহীদ হন মুসলিম বাহিনী যখন মোদিনার কাছাকাছি তাদের অভ্যর্থনা জানাতে আল্লাহর ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন বললেন যেন তার কাছে গোসল করিয়ে গায়ে তেল মেখে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছে পাঠান আল্লাহ রসুল্লাহ আলী তাদেরকে জড়িয়ে ধরেন তার চোখ দিয়ে ঝড় করে পানি পড়তে থাকে বললেন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 যেন তারা আবার যুদ্ধ করতে পারে নিজেদের নিরাপদে ফিরিয়ে আনাটাই ছিল বিজয় তাই যখন আল্লাহ রসুল সাল্লু খবর পেয়েছিলেন খালিদের হাতে বাহিনী নেতৃত্ব তাই সবাইকে বলেছিলেন খালিদের হাতে বিজয় আসবে লক্ষণীয় মুসলিমদের দৃষ্টিভঙ্গি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 তাই তারা বয়স্ক বিধবা তালকপ্রাপ্তা কাউকেই অবহেলা করতেন না এবার আলোচনা করা যাক তিন জাইনাবের সাথে আল্লাহ আলী বিয়ের আলোচনায় জাই দেবেন হারিচাকে নিয়ে আলোচনা হয়েছে কিভাবে তিনি তার বাবা মায়ের ঘর থেকে খাতিজার হাতে আসেন আল্লাহ আলী আসলামের ভালোবাসা শিক্ত হয়ে বড় হন আর জিহাদের ময়দানে তার অবদান কি ইত্যাদি তিনি হলেন একমাত্র সাহাবি যার নাম কোরআনে আল্লাহতাল্লাহ উল্লেখ করেছেন কব জৈ দু মু হরজ লি কেলা খুনা আলল মুরয ইহি ইদ وَكَانَ أَمْرُ ও নমরুল্লাহ এরপর জাইদ যখন তার সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পুত্ররা নিজের স্ত্রীর সাথে সূত্র ছিন্ন করলে সেই সব নারীকে বিয়ে করায় জন্য কোনো বিঘ্ন না হয়। আয়াত । করায়নে অন্য সাহাবিদের কথা বলা হয়েছে সাহাবিদের প্রশ্নের উত্তরে আয়াত নাজিল হয়েছে কিন্তু একমাত্র জায়দ ছাড়া কারও নাম ধরে উল্লেখ করা হয়নি এমনকি এই সম্মান আবু বকর অমর ওসমান আলী রাদহুমো লাভ করেননি জাফর বিন আবিতালিব রাদহ ছিলেন আল্লা রসুসাল আলী চাচাত ভাই তিনি আলী বিন আবিতালিবের আপন বড় ভাই তিনি ছিলেন আবিসিনিয়া হিজরতকারী মুসলিমদের দলের আমির দীর্ঘ দশ বছর পর সেখান থেকে তারা মদিনায় ফিরে আসেন এই পুরো সময়টায় তিনি ছিলেন মুসলিম মোহাজিদের ব্যাপারে দায়িত্বশীল তিনি আবিসিনিয়া ও মদিনায় দুই দেশে হিজরতের সব লাভ করেছেন জাফরের মর্যাদা হল তার দুই ডানা মুহতার যুদ্ধে জাফর তার দুটো হাত হারিয়েছিলেন কিন্তু আল্লা তালা বীরত্বের খেতাবস্বরূপ তার দুটো হাতের পরিবর্তে তাকে দিয়েছিলেন দুটো ডানা এই ডানা মেলে তিনি জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবে। বেড়াবেন শান্তি বসে হোক তোমার ওপর হে দুই ডানাওয়ালা আবদুল্লাহ রওয়াহা রদেল্লাহ আনহো ছিলেন আকাবার শপথে একজন নকিব বারো জনের একজন যারা তাদের গোত্রের ব্যাপারে দায়িত্বশীল ছিলেন তিনি শুধু মুজাহিদ ছিলেন না তিনি ছিলেন একজন কবি বা আরও নির্দিষ্ট করে বললে সেই যুগের মিডিয়া কর্মী ইসলামের সমর্থনে এবং রসলাস্ল আলী প্রশংসায় তিনি অনেক কবিতা লিখেছেন একটি হাজিজ থেকে আল্লা সোভান আল্লাহ চোখে এই তিন আমিরের মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া যায় আবু বর্ণনা করেন বলতে শুনেছি তিনি বলেন একদিন আমি ঘুমাচ্ছিলাম স্বপ্নে দেখি দুজন লোক আমার কাছে আসল আর আমার হাত দুটো শক্ত করে ধরল এরপর তারা আমাকে একটা অসমতল পাহাড়ের কাছে নিয়ে বলল এটা চরুণ আমি বললাম আমি এখানে চড়তে পারবো না তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দেব আমি পাহাড়ে চড়লাম পাহাড়ের মাঝামাঝি পৌঁছে বিকট চিৎকারের শব্দ শুনতে পেলাম বললাম এগুলো কিসের চিৎকার দুই ফেরেসদা বলল এগুলো হচ্ছে জাহান্নামিদের আর্তনাদ এরপর তারা আমাকে নিয়ে আরো এগিয়ে গেল দেখলাম একটি দলকে তাদের ধমনি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে তাদের ক্ষতবিক্ষত চোয়াল দিয়ে রক্ত ছড়ছে বললাম এরা কারা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 জানতে চাইলাম এরা কারা ফেরেজ তারা উত্তর দিল এরা ছিল ব্যাধিচারী পুরুষ ও নারী আমাকে আরো সামনে নিয়ে গেল তারা দেখলাম কিছু মহিলার স্তনে সাপ দংশন করছে জিজ্ঞেস করলাম এদের অবস্থা এমন কেন ফেরেজ তারা উত্তর দিল এরা তাদের ছেলে মেয়েদের তাদের দুধ পান করতে দেয়নি তারপর তারা আমাকে আরো সামনে নিয়ে চলল দেখলাম কিছু বালক যারা দুটো সাগরের মধ্যে খেলাধুলা করছে বললাম এরা কারা ফেরেজ তারা বলল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 সে দেখতে এবং চরিত্রে আমার মতো হয়েছে এরপর তিনি আবদুল্লার ডান হাত ধরে বললেন হে আল্লাহ জাফরের পরিবারে একজন উত্তস্বরী নির্ধারণ করে দাও এবং আবদুল্লার কাজেকর্মে বরকত দাও তাদের মা আসমা দুঃখ করে বললেন তার সন্তানেরা এতিম হয়ে গেছে তখন নবীজি সাল্ল আলী ওসাল্লাম বললেন তুমি দারিদ্র্যের ভয় পাচ্ছ অথচ এই দুনিয়া এবং আখিরাতে আমি তাদের ওয়ালি পঞ্চম যে শিক্ষাটি আমরা পাই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 না হলে আমি রসুল্লাহর কাছে এই ঘটনা বলবো তখন আপনাকে কিন্তু ঠিকই দিতে হবে রসুল্লাহ আলী আউফ ঘটনাটি জানালেন রসুল্লাহ সাল্লু খালিদকে জিজ্ঞেস করলেন তুমি কেন এটা করেছ খালিদ বললেন ও তো অনেক বেশি পেয়েছে তাই তার থেকে কিছুটা নিয়েছে রসুল্লাহ সাল্লু আলিউস্লাম বললেন তার জিনিস তাকেই ফিরিয়ে দাও তখন আউফ ইবিন মালিক খালিদকে কিছুটা হেয় করে বললেন হম বলেছিলাম না আপনাকে এখন ঠিকই দিতে হবে রসল্লা আলী বিষয়টি পছন্দ করলেনা তিনি বললেন না তোমাকে এরপর তিনি বাকিদের উদ্দেশ্যে আমির তোমরা তো ভালোটাই পাও আরাম বলতে চাচ্ছিলেন একজন আমিরকে অনেক ঝামেলা পোহাতে হয় আর অনুসারীদের সামনে রাখতে হয় তাদের দেখাশোনা করতে হয় কোন ভুল হলে দায়িত্ব আমিরকেই নিতে হয় তিনি চাচ্ছিলেন একজন আমির ভুল করে কিছু করলে যেন তার অনুসারীরা তাকে পেয়ে না বসে তাকে হেয় না করে আউফ এমন মালিকরা দিল্লন খালিদকে যখন কেড়ে নেয়া সাউল ফিরিয়ে দিতে বলেছিলেন তখন ঠিক কাজটি করেছিলেন কারণ খালিদ এভাবে কারো থেকে সাউল নিয়ে নিতে পারেন না যদিও কেড়ে সম্পদ ভোগ করা খালেদের উদ্দেশ্য ছিল না তিনি ভেবেছেন একজন মানুষ এত বেশি কেন পাবে আর অন্যরা কম পাবে কিন্তু আউফ যে কাজটি ঠিক করেননি সেটা হলো খালিদের এই ভুলের জন্য তাকে হেউ করেছেন রসুল্ল সাল আলী ওয়াস্লাম এটা পছন্দ করেননি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 তবে তার প্রতি কোন অবিচার করা হয়নি এটা নিশ্চিতভাবে বলা যায় এখন আরেকটি অভিযান নিয়ে আলোচনা নেতৃত্বে প্রথম সারিয়া মাত্র কিছুদিন আগেই তিনি খালিদ বিন ওয়ালিজ্লা আনহুর সাথে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রসুল্লাহ আলি ওয়াস্লাম তাদেরকে নেতৃত্ব স্থানে বসালেন কেননা এই দুজনের মধ্যে জন্মগতভাবেই নেতৃত্বের গুণ ছিল এই অভিযানের নাম ছিল নামের একটি কুপ বা নদীর উৎসের কাছে রোমানদের সাপোর্ট করা বন কোদা গোত্রকে সায়স্তা করা ও আনসার নিয়ে অভিযানে বের হলেন শত্রুপক্ষের কাছাকাছি গিয়ে জানতে পারলেন তারা বিশাল বাহিনী নিয়ে লড়তে এসেছে তখন আমির ইবনুল্লাহ রদুল্লাহ আনহো আল্লাহ আলী আসলামের কাছে অতিরিক্ত সৈন্য চেয়ে খবর পাঠালে আল্লোরাসাল্লাহ আলিয়াস্লাম আবুদা ইবন নেতৃত্বে আরেকটি বাহিনী অভিযানের মূল উদ্দেশ্য ছিল শত্রুদের মনে মুসলিমদের ব্যাপারে সমীহ সৃষ্টি করা। সেই উদ্দেশ্য সফল শত্রুপক্ষ প্রতিরোধ গড়ার পরিবর্তে পালিয়ে যায় কিছু গোত্র যেমন বনু আবস বন মোর বন জিবা এর লোকেরা ইসলাম গ্রহণ করে কিছু গোত্র যারা চুক্তি ভঙ্গ করেছিল তারা আবার মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হয় ফিজারা গোত্রের ওয়াই না বনুসুলাইমের আব্বাস এ বেন এরা মুসলিমদের সাথে চুক্তিতে আবদ্ধ হয় আরবের উত্তরে মুসলিমদের কর্তৃত্ব সুসংহত হয় এখন এই অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত এই অভিযানের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ঐক্য রসুল্লাহ আলী আসলাম যখন আবু ওবায়দা ইবনুল জার্ৰ রহোকে আমি নিযুক্ত করে অতিরিক্ত সৈন্য পাঠান তখন সালাতে ইমামতি কে করবেন সেটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয় আমি তোমাদের সবার আমির কারণ তোমরা এসেছ আমির আর আবু উবায়দা রাজহু আমর ইবনুল্লাহ সৈদেল বললেন রসল আলী ওয়াস্লাম আমাকে সর্বশেষ নির্দেশে বলেছেন তোমরা মিলেমিশে থাকবে একে অপরের সাথে বিরোধ করবে না কাজে আমার তুমি যদি আমাকে মানতে না চাও তাহলে আমি তোমাকে মানব এরপর আবু ওবায়দা এবং সবাই একই আমির অধীনে সালাদ আদায় করলেন এই ঘটনা থেকে শিক্ষণীয় হল ঐক্য বজায় রাখা আবু ওবায়দা এখানে আমরের অধীনস্থ ছিলেন না চাইলেই তিনি নিজের মতের ওপর অটল থাকতে পারতেন কিন্তু ঐক্যের স্বার্থে বৃহত্তর কল্যাণের স্বার্থে তিনি নিজের নেতৃত্ব ছেড়ে দিলেন আবু ছিলেন খুবই শান্ত মেজাজের সরল মনের মানুষ তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাননি নিজের ক্ষমতার প্রাধান্য দিয়েছেন দ্বিতীয় শিক্ষা হচ্ছে ন মুসলিম কিন্তু ইসলামের শিক্ষা রপ্ত করতে এবং নিজের যোগ্যতা ইসলামের কাজে লাগাতে সময় নেননি অভিযান প্রেরণের সময় আল্লাহ আলী আমল্লাহ আনহুকে বললেন তোমাকে আমি একটি বাহিনীর কমান্ডার হিসেবে নির্ধারণ করেছি আল্লাহ যেন তোমাকে নিরাপদ রাখেন এবং তোমাকে গণিমতে সম্পদ দান করেন বললেন। আল্লাহ রসুল আমি তো গণিমতের আশা ইসলাম গ্রহণ করিনি রসুল লোকের হাতে হালাল সম্পদ হল বরকতময় এই হাদিস থেকে জিনিস যায়। এক আমর আমি ইসলামের প্রতি নিবেদিত ছিলেন গণিমতের উদ্দেশ্যে তিনি মুসলিম হননি এবং দুই টাকা বসে থাকাটা খারাপ কোনো ব্যাপার নয় সেই টাকা কিভাবে কামানো হচ্ছে বা কিভাবে ব্যয় করা হচ্ছে সেটাই আসল কথা রসুল্লাহ আলী আসলাম বলছিলেন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 তাই তিনি মদিনায় চলে আসেন তার প্রতিটি সিদ্ধান্তের প্রশংসা করেন অভিযানের এক রাতে আমর ইবন আনহ স্বপ্নদোষ হয় সেই রাতে ছিল প্রচণ্ড ঠান্ডা তাই তিনি গোসল না করে শুধুমাত্র তায়াম্বম করেন এবং সেই অবস্থায় অন্যদের ইমামতি করেন পরবর্তীতে রসুল্লাহ আলী আসলামকে বিষয়টি জানানো হয় আমর ইবনুল্লাহ সহ আনহ বললেন আমি নিজেকে নিয়ে শঙ্কিত ছিলাম যদি সেদিন আমি গোসল করতাম তাহলে নির্ঘাত মারা যেতাম तक असम्भव ठंडा बशत शुद्ध रसलमे सम्मति प्रकाश कर ठाण्डा और, और एक एक पानी खूब ठाण्डा तब फरज गोसलर पर शुद्ध अचू व तयम्मम जथेष কোরআনের যেই আয়াতটির উপর আমস্তিহাতটি করেছেন সেটি হচ্ছে করোনা নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল এই ঘটনা থেকে প্রমাণ হয় আল্লাহ যুগে ইস্তিহাদের অনুমোদন ছিল আর আমর নমুসলিম হয়েও এই ইস্তিহাতটি করেছেন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 ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রফস মিডিয়া 2015